আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহিহম ও আল্লাহিল করিমাবাদ সম্বন্ধিত দর্শক পৃথিবীর যেখান থেকেই পিস টিভি বাংলার আল কোরআনের ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব সম্বন্ধিত দর্শক আমরা আলোচনা করছিলাম কোরআন করিমের চতুর্থ ওসিয়ত অশ্লীলতার নিকটবর্তী না হওয়া কারণ নিকটবর্তী হলে আত্মরক্ষা করা যায় না আর তাই তো আল্লাহ তালা সকল পাপের ক্ষেত্রে বলেছেন পাপ করো না আর অশ্লীলতার ক্ষেত্রে আল্লাহ বলেছেন অশ্লীলতায় লিপ্ত হয়েও না আবার বলেছেন অশ্লীলতার নিকটবর্তীও হয়েও না অশ্লীলতা লিপ্ত হওয়া যেমন মহাপাপ অশ্লীলতার নিকটবর্তী হওয়াও মহাপাপ কারণ অন্যান্য পাপের ক্ষেত্রে নিকটবর্তী হয়েও আত্মরক্ষা করা যায় মানুষ খুন করা মহাপ কিন্তু খুন মানবীয় প্রকৃতির কাছে প্রিয় না খুন করার সিদ্ধান্ত নিয়েও ফিরে আসা সম্ভব মনে চাই না অনেক সমস্যা আছে চুরি করবো কাছে যেও যেও ফিরে ফিরে আসা আসা যায়। কাছে যায়। কিন্তু অশ্লীলতা এমন একটা মহাপাপ মানবীয় প্রকৃতির সাথে এমন ভাবে জড়িত যেটার পথে চললে কাছে গেলে ফিরে আসা বড় কঠিন হয়ে যায় তাই আল্লাহ প্রকাশ্য এবং গোপন সকল অশ্লীলতার নিকটবর্তী হতে নিষেধ করেছেন দর্শক কিভাবে মানবীলতার নিকটবর্তী করে এর নামে আল্লাহকে খুশি করার নামে বিবাহ সাদী বাদ দিয়ে নিজেকে আত্মনিয়ন্ত্রণের দাবি করা আর এই দাবির মাধ্যমেই অশ্লীলতার দরজা খোলে আর জন্য ইসলাম এই পথকে কঠিনভাবে বন্ধ করেছে আমরা আলোচনা করছিলাম ওই সাহাবিদের কথা যারা রসল্লা সাল্লা পারিবারিক এবাদত দেখে মনে করলেন যে এবাদতটা একটু কমই কম মনে করে তারা অশ্রদ্ধা করেননি তারা শ্রদ্ধার সাথেই বলেছেন রসোল্লা সাল্লাম্ম মাসুম তার তো দরকার নেই আমরা গোনাগার একটু বেশি করব। কি করব সবগুলোই এবাদতের সিদ্ধান্ত নিয়েছেন ভালো ভালো এবাদত নফল সিয়াম নফল সলাত হাজের সলাৎ ইত্যাদি আল্লাহর ইবাদতের জন্য ফারেগ হয়ে যা অবসর নেওয়া পরিবার থেকে মুক্ত থেকে ইত্যাদি ভালো সিদ্ধান্ত তারা নিয়েছে কিন্তু রসল্লাহ সাল্লাম এই ভালোকে ভালো বলেননি কারণ ইসলামের দৃষ্টিতে ভালোর মাপ কাটি মোহাম্মদ রসোল্লাহাল সাল্লাম কোনো কাজ তার মাপের বাইরে ভালো করলেও সেটা আর ভালো থাকে না তাই তিনি বললেন আমার পদ্ধতি আমার সুন্না সুনাত অর্থ তার জীবন পদ্ধতি সুন্নাতের একটা অর্থ আমরা যেটা জানি ফরোজ ওয়াজিব সুনত আরেকটা যেটা হাদিস শরীফে যে অর্থ গ্রহণ করা হয়েছে সেটা হলো জীবন পদ্ধতি তার রীতি তার রীতি দুতিন ঘন্টা ঘন্টা পড়া তার রীতি সারা নয় তার রীতি বিবাহিত জীবন করা। পরিবারকে সময় তারা স্ত্রী সন্তানদের সাথে সময় দেওয়া আদর করা সেনেহ মায়া মমতা ইত্যাদি কাজে এগুলো বর্জন করা তার রীতি নয় কেউ যদি মনে করে এর চেয়ে একটু ব্যতিক্রম করলে আল্লাহ বেশি খুশি হবেন তাহলে তিনি সচেতন না হলেও অচেতন ভাবেও আল্লাহ রসুল সাল্লামের পদ্ধতিকে তিনি অবজ্ঞা করেছেন ছোট মনে করেছেন আর এজন্যই আল্লাহ রসুলাম বলছেন যে আমার সন্না আমার নিয়ম রীতি পদ্ধতি আমার এবাদত আমার এবাদত পদ্ধতি আমার জীবন আমার জীবন পদ্ধতিকে ছোট মনে করবে অবজ্ঞা করবে সে আমার উন্মত থাকতে পারবে না আমাদের সমাজেও মুসলমানদের ভিতরেও অনেক সময় এই ধরনের চেতনা চলে আসে এ ব্যাপারে রসুল ইসলাম আমাদেরকে সতর্ক করেছেন দুটো পর্যায়ে ভাগ করেছেন আল্লাহ রসুল সালাম আবেদ উদ্দীপনা সময় যদি একটু বেশি করে এটাতে সমস্যা হয় না এটা হয়তো আল্লাহ সময়ের জন্য একটু কয়েক মাস হয়তো সারা তাহাজ পড়ে ফেলেছে এবং প্রত্যেক উদ্দীপনার একটা স্থিতি রয়েছে যে ব্যক্তির স্থিতিটা আমার সুন্নতের ভিতরে থাকবে সে হেদায়ত প্রাপ্ত হবে নাজাত প্রাপ্ত হবে মুক্তিপ্রাপ্ত হবে আর যার স্থিতি নিয়মটাই বেদাতের ভিতরে সুন্নতের ব্যতিক্রম চলে যাবে সে ধ্বংসগ্রস্ত হবে যেটা বলছিলাম সমানের দর্শক তাহলে বিবাহিত জীবনযাপন করা বিবাহের মাধ্যমে আমাদের ভিতরে আল্লাহ তালা যে স্ত্রী সন্তানের প্রতি আকর্ষণ দিয়েছেন সেটা পূরণ করা এটা হলো আল্লাহর নির্দেশ আর বিবাহ না করে कौमर् अवलम्बन करा हलो शयतान दरजा प्रचलित जिले ईसामसियर नाम कथा जानी ना विश्वास कर ढुकान क्यों जदि ईश्वर अथवा जीशुर स्त्री पुत्र कन्या पिता माता भाई बन सम्पद त्याग्रे सन्यासीी बैराग हो जाए तो हमले से एकश गुण पा অর্থাৎ একটা পিতা ত্যাগ করলে একশো পিতা একটা স্ত্রী ত্যাগ করলে একশো স্ত্রী সাধু করেছেন তুমি যদি বিবাহ না দাও আরো ভালো তাকে কুমারি রাখো বিবাহকে এবাদত বলে গণ্য করা হয়নি একটা নিকৃষ্ট বৈধ কাজ গণ্য করা হয়েছে একান্ত না বিয়ে করো বিয়ে কোনো এবাদত নাই আর এ কারণে একটা চিন্তা তাদের ভিতরে ঢুকে যারা অতীতকালের প্রাচীন কালের মধ্য যুগের চার্চের ইতিহাস পড়বেন কি ভয়ঙ্কর কথা কল্পনাতীত গা শিউরে ওঠার মতো অঘটন দুর্ঘটনা সম্মান দর্শক এটা হলো একটা পথ আল্লাহর সন্তুষ্টির নামে মানুষদেরকে বিভ্রান্ত করে অশ্লীলতার দরজা উন্মুক্ত করে দেওয়া সম্মান দর্শক আর একটা পথ হলো। আল্লাহর নামে অথবা সামাজিক আচারের নামে অনুষ্ঠানের নামে অশ্লীলতাকে হালকা করে দেখা এটাও পদ আল্লা শয়তান হলো তাদের ওলি তাদের বন্ধু যারা বিশ্বাস আনেনি তারা কি করে তারা যখন কোন অশ্লীল কাজ করে তখন তারা বলে এটা তো আমাদের দেশীয় সংস্কৃতি করতে দেখেছি আর আল্লাহ তো এটা আমাদের হুকুম দিয়েছেন অর্থাৎ আল্লাহ এটাতে নারাজ হচ্ছে আল্লাহ এটা বৈধ করেছেন তাহলে একটা হলো সমাজ আচরণ কৃষ্টি কালচার সংস্কৃতি দোহাই দেওয়া আর একটা হলো আল্লাহর দোহাই দেওয়া আল্লাহ তালা বললেন যে না আল্লাহ কখনো অশ্লীলতার নির্দেশ দেন না আল্লা তো নির্দেশ দিয়েছেন ইনসাফের বিচারের আদালত প্রতিষ্ঠা করার আর তোমরা তার জন্য তাকেই ডাকবে এগুলোই তো নির্দেশ দিয়েছে সম্মান দর্শক এই যে সমাজের নামে অথবা আল্লাহর নামে অবৈধকে বৈধ করার প্রবণতা এটা বিভিন্ন আমরা পাই বিভিন্ন ধর্মের ভিতরেও আমাদের আশেপাশে প্রচলিত আমরা দিনদার মুসলমানেরাও দিন মানি আল্লাহ অশ্লীলতা অবৈধ সম্পর্ক অবৈধ গল্প বেপরদে হারাম করেছেন জানি তবে হয়তো কোনো একটা দিবসে দিনের জন্য এটা তোমাদের কৃষ্টি জাতীয় কালচার এটা করলে তো সমস্যা নেই বাপদাদারা করেছে এই একদিনের জন্য একটু ফুর্তি করলে কি সম্মান হে দর্শক একদিনের জন্য হয়তো শোয়ারের গোস্ত যদি কেউ খায় তত বেশি ক্ষতি হয় না একদিনের হারাম হয় কিন্তু দুটো বিষয় একদিনের জন্যই সব দিন হয়ে যায় একটু হলো মাদক আর একটু অশ্লীলতা একদিনের জন্যও যদি মাদক বা কাছে যায় তবে ওই ব্যক্তি জীবনে আর হয়তো ফিরে আসতে পারবে না তাই তো আল্লাহ তালা কাছে যেতে নিষেধ করেছেন একদিনের জন্য নয় এক মুহূর্তের জন্য নয় সম্মান দর্শক ধর্মের নামে ধর্মকে সহজ করে দেওয়ার নামে আল্লাহতা নমুনাসা আলী ইসালাম বারবার বলেছেন তোমরা শরীয়ত পালন করো সালাত আদায় করো আল্লাহর কাছে তওবা করো আমি তোমাদের নাজার দিতে পারবো না কেয়া মতে অনেকে আসবে বলবে আমি প্রভু প্রভু আমি আপনার নামে অনেক অলৌকিক কাজ করেছি ধর্ম প্রচার করেছি আমাকে বাঁচান আমি বলবো না তোমাদেরকে আমি চিনি না তোমাদের বাঁচাতে পারবো না তোমার কর্মই তো তোমাকে বাঁচাবে এগুলো এখনো প্রচলিতের বিভিন্ন এর বিপরীতে সাধু ফল বললেন না শরীয়ত পালন করে সৎ থাকলে আল্লাহর গজব আসবে শরিয়ত পালন করে সৎ থাকার দরকার তোমার মন ভালো হলেই সব তুমি যত পাপ করো না কেন যীশুখ্রিস্টকে বিশ্বাস করলে তিনি সব পাপ তরিয়ে নিয়ে যাবেন না এই যে ধর্মকে সহজ করে দেওয়ার জন্য মানুষকে কর্মবিমুখ শততা বিমুখ করে দিলেন এর কারণে অনেক বড় বড় ধর্মগুরু তারা বলতেন তুমি সাহসিকতার সাথে পাপ করো ব্য বিচার করো মানুষ হত্যা করো শুধু বিশ্বাস করো যে যীশুখ্রিস্ট তোমাকে তরিয়ে নেবেন এই বিশ্বাস থাকলে যিশুর যে জান্নাত তুমিও সেই জান্নাতে যাবেন সম্মানিত দর্শক আল্লাহ যেটা নিষেধ করেছেন एट को दोहाई दिए जा विशेषकर अश्लीलतार विषय आल्ला हिफाजत कर दर्शक अश्लीलतारेक्टा दरजा हल मादकता मादकता अश्लीलतार पति धावित करट्ट एक बिरती जे बरतर पर फिर एस इनशाला आलोचना करब तत कई थकून असलकुम वरहमत अल्ला वरक इसलाम प्रकृत अर्थे शांति कायम कर समाज गठन जानू शांति इन अवदान সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে স ডাকুন বৃহস্পতিবার বিশ্বজাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুবুল মারাম মিন আদিল্লাতি আদিল্লাতিলকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুবুল মারামের দার্শে হাদিস শুধুমাত্র পৃথিবী বাংলায় বুলুগুল মারাম পরবর্তী অনুষ্ঠান আসসালাম আলাইকুম আহমতুল সম্মানীয় দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম সমাজে অশ্লীলতা প্রসারের শৈতানি চক্রান্ত গুলো কি কি আমরা বলছিলাম তার একটা হলো মাদক মাদক সেটা মদ অথবা মাদক দ্রব্য অশ্লীলতার দরজা উন্মুক্ত করে দেয় তাই আল্লাহ রসুল সালাম বলছেন আল খামরু উম্মুল ফেস মদ হলো মাদক দ্রব্য হলো অশ্লীলতার মা অশীলতার সব দরজা সেই উন্মুক্ত করে কারণ যখন মানুষ মাদক গ্রহণ করে মদ পান করে তখন চেতনা বিলুপ্ত হয় কে মা কে খালা কে বোন কে স্ত্রী কে আপন কে পর সে চেনে না সাথে আর গণ্য করি কিন্তু মাদককে বিশেষ করে মদকে অপরাধ বলে গণ্য করছি না যদিও আমরা মাদক দ্রব্যকে অপরাধ এখনো গণ্য করছি ও অনেকেই মদকে করছে না কিন্তু মাদক দ্রব্যের মদ মানুষের বেশি ক্ষতি করছে আপনার যে কোনো তথ্য দেখুন যে কোনো বিশ্বকোষ খুলুন এনকাটা দেখুন এনসাইক্লোপিডিয়া দেখুন ইন্টারনেট উইকিপিডিয়া দেখুন দেখবেন মদ মদের উপর আসক্তির কারণে অ্যালকোহল ডিপেন্ডেন্সির কারণে শত শত লক্ষ লক্ষ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে মানুষের মৃত্যু গাড়ি অ্যাক্সিডেন্টে যত ঘটে তার চেয়ে বেশি মদের কারণে ঘটে এ তথ্যগুলো আপনারা সবই পাবেন বিশেষ করে অশ্লীলতার দরজা উন্মুক্ত করে এই মাদকতা অশ্লীলার মা অশ্লীলতার মূল হল দ্রব্য। এই মাদক গ্রহণ করে যে মদ গ্রহণ করা এটা তো করলোই পাশাপাশি অশ্লীলতার দরজাগুলো খুলে দেয় কারণ সে বিবেক চেতনা হারিয়ে ফেলে সম্মান দর্শক অশ্লীলতা বড় ভয়ঙ্কর বিষয় অশ্লীলতা এবং অশ্লীলতা জনিত ব্যাবিচার অবৈধ সম্পর্ক ইত্যাদি আমাদের আখের আংস করে আল্লাহ ভাবে গুলোর অন্যতম হিসেবে উল্লেখ করেছেন আর যে ব্যক্তি এই কাজগুলো করবে সে ব্যক্তি মহা পাপের বোঝা মাথায় নেবে আর এই পাপের বোঝা মাথায় নিয়ে তো অনন্তকাল জাহান নামে থাকবে তবে ইল্লা মন্তাব যদি কেউ তবা করে ইমান আনে নেক কর্ম করে তাহলে সে এই পাপের ক্ষমা পেতে পারে আর সেই তওবা যদি সত্যি সুন্দর হয় কেউ অশ্লীলতা লিপ্ত হয়ে পড়েছিলেন কেউ শিরিক করে ফেলেছিলেন কেউ হত্যার মতো অপরাধে লিপ্ত হয়ে পড়েছিলেন এখন তবা করেছেন সিরিকের তবা আল্লাহ এবং মান্দার মাঝখানে সম্পর্ক অশ্লীলতা যদি ব্যক্তিগত পর্যায়ে হয় আল্লাহ এবং মান্দার মাঝখানে সম্পর্ক অন্য কারোর হক নষ্ট হয়নি আর হত্যা হক জড়িত রয়েছে তার অন্যান্য কিছু দিয়ে দিয়েছি অংশ তোবা অর্থ এই নয় যে শুধু বললাম যে আল্লাহ মা করে দাও আমি তবা করছি আস্তা তুবিল না এর নাম তবা না তোর অর্থ ফিরে আসা আর ফিরে আসার জন্য কয়েকটা কর্ম আছে ইসলাম যেগুলো নির্ধারণ করেছে আল্লাহ বলেছেন সংশোধন করেছে সেটা কিভাবে গভীর অনুতাপ এটা যে বহা অন্যায় জন্য অনুতপ্ত হতে হবে আর কখনো করবনায় সিদ্ধান্ত নিতে হবে তাৎক্ষণিক ওই অপরাধ বর্জন করতে হবে আল্লাহ তালার কাছে ক্ষমা চেতে হবে আর এর সাথে যদি কোনো মানুষের অধিকার জড়িত থাকে সেটা ফিরিয়ে দিতে হবে তার থেকে ক্ষমা নিতে হবে এভাবে যদি কেউ পরিপূর্ণ তবা করে আল্লাহ তালা আরো বড় সংবাদ দিয়েছেন উল্ ইকাল ইবাদ্দুল্লাহ হাসানাত এই পর্যায়ের তবা করতে পারলে শুধু আল্লাহ পাপ ক্ষমাই করবেন না তাদের যে পাপের আমল নামাগুলো ছিলো আল্লাহ ছিল এই পুণ্যের ফাইল গুলোর ভিতরে ঢুকিয়ে দেবেন তাদের পাপ আল্লাহ পুণ্যে পরিণত করে দেবেন আল্লাহ একবার কাজেই সমাজের দর্শক এই অশ্লীলতা এবং অশ্লীলতা যাহাতো অবৈধ সম্পর্কগুলো আল্লাহ তালা কোরআন কেরিমে রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিস শরীফে মহাপাপ হিসেবে গণ্য করেছেন এমন কি আল্লাহ রসুলাম বলছেন কেউ ইমানদার অবস্থায় কেউ ব্যবসারে লিপ্ত হতে পারে না ব্যবসারে লিপ্ত হতে ইমানটাই নষ্ট হয়ে যায় ইমানটা থাকেই না সময় দর্শক এটা তো আখেরাতের কঠিন শাস্তি দুনিয়াতেও শাস্তি রয়েছে সব পাপের শাস্তি দুনিয়ায় আল্লাহ দেন না অধিকাংশ পাপের শাস্তি তো আখেরাতে দেবেন দুনিয়াতে কর্মস্থল আর হলো পুরস্কার বা আমরা বাড়া করি ছাত্রের ভালোমন্দ পরীক্ষার পরে প্রকাশ পায় কিন্তু কিছু আছে যেগুলো স্কুল কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই পরীক্ষার আগেই ছাত্রকে দিয়ে দেন ঠিক তেমনি কিছু অপরাধ আছে কঠিন অপরাধ যেগুলো আল্লাহ পরীক্ষা কেয়ামতে তো দিবেনই দুনিয়াতেও দিবেন সেই অশ্লীলতার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার যে গজবের কথা বলেছেন এর ভিতর একটা হলো মৃত্যু পাঁচটা পাপের কারণে পাঁচ রকমের শাস্তি আছে তার একটা হলো যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন মৃত্যু বেড়ে যায় অন্য হাদিসে ইবনে মাজাহ এবং অন্যান্য মুহাদ্দিস সংকলন করেছেন সহিহ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মা যহরাত الفাশিষ্ট ফি কওমিন কাত ইল্লা ফশা ফيهم الطاعون والاوজاع التي لم تكن مضت في اسلام فيهم الذين مضوا যখন কোন সমাজ অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়ে যে মানুষ প্রকাশ্যে অশ্লীলতা বেহায় লিপ্ত হয় অথবা মিডিয়ায় প্রকাশ্যে অশ্লীলতা প্রদর্শন করে অথবা অশ্লীল কাজ করে প্রকাশ্য বলে অথবা প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হয়ে পড়ে রকম পর্যায়ে যখন মানুষ চলে যায় কোন সমাজ চলে যায় অশ্লীলতা ব্যক্তিগত অপরাধ থাকলে সামাজিক গজব আল্লাহ দেন না কিন্তু সামাজিক অপরাধে পরিণত হয়ে গেলে আল্লাহ সামাজিক শাস্তি দেন দুনিয়াতেই কি শাস্তি দেন আল্লাহ রসুল সালি বলছেন কিছু মহামারী আসে হঠাৎ মৃত্যু আসে যেগুলো পূর্ববর্তী সমাজে ছিল না সমান দর্শক আমরা আমাদের সমাজ দেখতে পাচ্ছি অশ্লীলতার কারণে এই ছড়াচ্ছে অশ্লীলতার ব্যাপকতাই নানাবিধ রোগ ব্যাধে আমাদের সমাজে ছড়াচ্ছে নতুন নতুন রোগ আমাদের সমাজে মহামারী আকারে সরিয়ে পড়ছে যেটা আল্লাহর গজব হিসেবে এসেছে সম্মানিত দর্শক আজ আমরা এইডস থেকে বাঁচার জন্য অনেক কৌশল অবলম্বন করছি কিন্তু এইডস তো বন্ধ হচ্ছে না আমরা অনেকে মনে করি এইডস কি করা হয় জানতে পারলেই এইস থেকে বাঁচা যায় কিন্তু পাশ্চাত্য সভ্যতার অনেক দেশে সবাই জানেন কিভাবে এইডস হয় কীভাবে ঠেকানো যায় কিন্তু এইডস সেখানে মহামারী আর মুসলমান দেশগুলোতে দেখেন আমাদের বাঙালি সমাজগুলোতে দেখেন আমরা পশ্চাৎপদ এইডস কি করে হয় অধিকাংশ মানুষ জানে না কি করে ঠেকাতে হয় তাও জানে না কিন্তু এইডস সব সমাজে নেই এর কারণ হলো ইমান আল্লাহ শরিয়াত মানা অশ্লীলতাকে ঘৃণা করা সমাজের মানুষরা যতদিন অশ্লীলতা ঘৃণা করবে অশ্লীলতার নিকটবর্তী হবে না ততদিন এই মহামারী মানুষের ভিতরে ছড়াবে না আজ আমরা এইডস এর ঔষধ আবিষ্কারের চেষ্টা করছি কিন্তু আল্লাহর গজব তো ঔষধ আবিষ্কার করে বন্ধ করা যায় না এইস বন্ধ হবে অন্য মহামারী আসবে গজব আসবে কাজেই আল্লাহর এই দুনিয়াবি গজব থেকে বাঁচতে গেলে আমাদেরকে অবশ্যই আল্লাহ যেভাবে গজব থেকে বাঁচার নির্দেশনা দিয়েছেন সেইভাবে বাঁচতে হবে আর সেটা হলো অশ্লীলতা দরজা বন্ধ করা অশ্লীলতার নিকটবর্তী না হওয়া সম্মানের দর্শক আল্লাহ তালা করে আন কেরেমে বলেছেন ইন্নাল্লা দিন আহ আমানু। যারা ভালোবাসে পছন্দ করে যাদের মন চায় যে মুসলিম সমাজে ইমানদার সমাজে অস্থিরতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য দুনিয়াতে যন্ত্রণাদায় শাস্তি রয়েছে আখেরাতেও যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে দর্শক আমরা যারা ইমানদার আমাদের সচেতন হতে হবে যে আমরা অনেক পাপ করি ভুল করি অন্যায় করি মানুষ তো পাপ করবেই আল্লাহ রসুল সালামে বলেছেন যারা পাপ করবে তবে পাপ আমরা করে ফেলবো করব পাপ করবো করব কিন্তু কিছু পাপ আছে যেটা আল্লাহ আল্লাহ সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করার মতো তার একটা হলো অশ্লীলতার সহায়তা করা সমাজে অশ্লীলতার সহায়তা ব্যক্তি পর্যায়ে সামাজিক পর্যায়ে প্রশাসনিক পর্যায়ে যে ব্যক্তির সুযোগ আছে অশ্লীলতা রোধ করার তিনি রোধ না করে সহায়তা করেন সেটা অশ্লীল পণ্যের প্রচারের মাধ্যমে অশ্লীলতার সহায়ক পোশাক সমর্থনের মাধ্যমে অশ্লীলতার সহায়ক কোনো অনুষ্ঠান সমর্থনের মাধ্যমে যে কোনোভাবে আমরা সামাজিক কিছু বাণিজ্যিক লোভে অথবা সামাজিক কোনো শক্তি ক্ষমতা অর্জনের লোভে যদি আমরা এই ধরনের অপরাধে হই আল্লাহ তা তো নিজে নিশ্চিত করে জানিয়েছেন পারে। কিন্তু অশ্লীলতার প্রচার বিপণনে মাদকতার প্রচার বিপণনে যদি আমরা সহায়তা করি সমর্থন করি সুযোগ করে দিই তাহলে আল্লাহর গজব শাস্তি দুনিয়াতে আমাদের স্পর্শ করবে আখেরাতেও অনন্ত শাস্তি অপেক্ষা করবে দুনিয়াতে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে হৃদয়ের ভিতরে হয়তো আমাদের জাহান নামের জ্বালা অনুভব করতে হবে কাউকে বলতেও পারবো না আর পাশাপাশি আখের শাস্তি আমাদের জন্য অপেক্ষা করবে আল্লাহ তালা আমাদের এই মহা ধ্বংস থেকে হেফাজত করুন আমিন সম্মান দর্শক তাই আমরা যত পাপি হই না কেন অশ্লীলতার সমর্থন না করি হয়তো একটা মেলাকে সমর্থন করলাম কিছু টাকা মেলার মাধ্যমে আমি হয়তো পাবো মূল টাকা তো নিয়ে যাবে মেলার উদ্যোক্তারা কিন্তু মেলার মাধ্যমে হাজার হাজার যুবক জুয়ার মাধ্যমে অশ্লীলতার মাধ্যমে সর্বশান্ত হবে হয়তো তারা অশ্লীলতার অভ্যস্ত হয়ে যাবে মাদক আসক্ত হয়ে যাবে এইভাবে একটা অনুষ্ঠান আমরা সমর্থন করলাম হয়তো কিছু টাকা পাবো অথবা কিছু ক্ষমতার লোভে কিন্তু অশ্লীলতাকে প্রশ্রয় দিলাম এই রকম পাপ আমরা না করি আল্লাহ হেফাজত করুন সম্মান দর্শক আমরা যারা এই ধরনের ক্ষমতা নেই অশ্লীলতাকে সমর্থন করছি না তাদেরও দায়িত্ব আছে কি এই পর্বে আর ব্যাখ্যা করতে পারছি না দর্শক আগিম পর্বে ইনশাল্লাহ আমরা এটা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তালা ততক্ষণ আমাদের ভালো রাখুন অমা তৌফিক ইল্লা বি ওসলাল আলহি ওয়া আজমাইন ওসালামুম ওয়া রহমতুল্লাহ ওর পুরানিক সিআা মা নীনা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 আল্লাহ পবিত্র ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যমে সমর্থন করুন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ ব্যাংকোট ইউকে।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 টেলিফোন টাকা ট্রান্সফারের জন্য কল করুন এইটু ফোর টু ফোর থ্রি টু ওয়ান টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন এই দায়িত্ব পূরণ করুন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 हराम बनाय ता बैध हम जानते हम देख इन श्रेष्ठत शुक्रवार प्रत साढ़े एगारोट्रचार सकाल साढ़े दस टेलेश